আয়সা রাজি আলাহ তালাহতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলিয় সাল্লাম ফজরের দুর আকাত সুনত সালাত আদায় করতেন অতপর আমি জেগে থাকলে আমার সাথে কথাবার্তা বলতেন নইলে ডান কাতে শয়ন করতেন বর্ণনাকারী আলী বলেন আমি সুফিয়ান রহমাতুল্লা আলাহিকে জিজ্ঞেস করলাম কেউ কেউ এই হাদিসে দুর আকাতের স্থলে ফজরের দুর আকাত রিওয়াত করে থাকেন এ বিষয়ে আপনার মন্তব্য কী সুফিয়ান রহমাতুল্লা আলাহি বলেন এটা তাই